السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين وعلى شامان داشتك بندو دوريو كاتش دي دیکھاني بوشي عمد النورشان دكسين شبهيكي شادر شبهت چهتانا تشي داشتك بندو عمراء الله صنعك ورسلام امام عبو جعفر طرحب رحمت الله سي تو بایان اعتقاد اهل السنو والجماع اهل السنو والجماع ترحق ديار بان ইমাম তহাবের আকিদা বলে বিখ্যাত এই ভাষ্যটির একটি অংশ নিয়ে এখানে আমাদের ইমাম আলোচনা এবং এবং নিয়ে। তিনি প্রথমে বলেছেন একটি কথা যে জান্নাতু জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট হয়ে আছে এবং এর পক্ষে গত পর্বে আমরা বিস্তারিত ধরে দিয়েছিলাম গত পর্বে আমরা পাঁচটি আয়াত উল্লেখ করেছি যেখানে বলেছি যে আল্লাহ তালা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন जहां नामीस भाष्य हादीस प्रमाण कर बुझिए दिए जान्न और जहां नाम तैरीय आज के हादीस उल्लेख कर प्रमाण कर जहां नाम तैयारी आ এক নম্বর হচ্ছে এই হাদিসটি সহি মুসলিমে আসছে যেটা হাদিসের কুসুবর সামসালামে বিখ্যাত একবার রসুল্লাহ যুগে রসুল্লাহ যুগে একবার চন্দ্র সূর্য গ্রহণ হয় এবং গ্রহণ হওয়ার কারণে সেখানে একটা লম্বা ঘটনা হয়েছে কিভাবে রসুল্লাহ সাল্লাম গ্রহণকে তিনি সেটাকে সে সূর্যগ্রহণ অবস্থা চলা তালায়ী করেছেন সে বিষয়টি উল্লেখ করা হয়েছে তো হাদিসের ভিতরে এক জায়গায় আসছে রসুল্লাহাম বলেছেন আমি আমার এই অবস্থানে সব কিছু দেখেছি যা তোমাদেরকে এমন কি তোমরা আমাকে দেখেছ যে আমি যেন জান্নাত থেকে একটা জিনিস নিচ্ছিলাম যখন দেখছো সামনে এগিয়ে গেছি অর্থাৎ রসুল্লাহাম সামনে জান্নাত পেশ করা হয়েছিল তিনি জান্নাতের তিনি জান্নাতের ফল নেয়ার জন্য হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন সামনে কি চিত্তাকর্ষক করে তার সামনে তুলে ধরা হয়েছিল তখন তারপর তিনি সেটা নেননি অন্য সারা জীবন খেয়ে শেষ করতে না। আবার তিনি এটাও বলেছেন ওলাকা ধরো এই নারা আর আমি দেখেছি। জাহান্নাম ও বাদান যার এক অংশ আর অংশ বিনষ্ট করে দিচ্ছে অর্থাৎ এত বেশি আগুন যে মনে আগুন নিজেকে নিজে খেয়ে ফেলছে এরকম অবস্থা এটা রসুল্লাহাম পিছনের দিকে চলে আসেন এত ভয় ভীত হয়ে গেছেন তিনি তা দেখেছেন চন্দ্র সূর্য গ্রহণের সময় সেটা তিনি দেখেছেন দেখার পরে তিনি একবার জান্নাত দেখে সামনে এগিয়ে গেলেন জাহান্নাম দেখিয়ে আসলেন এর অর্থ হচ্ছে দুইটা তৈরি করা জিনিস অন্য হাদেশি এসেছে বোখারি এবং মুসলিম এসে সে আব্দুল্লাহ আবাস সাদে আলহন থেকে তিনি বলেন ইনকাসাফত শামসু আল্লাহ রসুল্লাহাম রসুল্লাহ একবার সূর্য গ্রহণ হলো তখন আমরা বললাম ইয়া রসুল্লাহ আমরা তো আপনাকে দেখেছি তানাওয়ালে মনে হয় আপনি কোন একটা জিনিস নিতে চাইলেন তুমার আইনাকা তারপর আপনাকে দেখলেন আপনি পিছিয়ে সরে আসলেন এটা কেন করলেন ফিরতুল জান্না তিনি বললেন আমি জান্নাত দেখেছি ও তানাওয়াল তরণ কুদান সেখান থেকে আমি আঙ্গুরের একটি ঠোকা নিতে চেয়েছিলাম লা বলো অসব তু হকাল দুনিয়া যদি সেটা নিতে পারতাম তাহলে তোমরা দুনিয়া যতদিন বা অবশিষ্ট থাকবে থাকতো ততদিন তোমরা সেটা খেতে নারা আর আমি জাহান্ন দেখেছি আফজা আমি আজকের দিনে জাহার্নামকে ভীত এত ভীতিপ্রদ অবস্থা আর কোনদিন দেখিনি ওর অত আকসার আহলিহানিসা আর আমি দেখেছি জাহান্নামে যারা আছে বেশিরভাগই হচ্ছে মহিলারা জাহান্নামে কহল বিমা তারা বলল যে কেন কেন তারা মহিলারা বেশি জাহার নামে যাচ্ছে ইয়ারসুল্লাহ কলাই বেকুফরহীন কারণ তারা বেশি বেশি কুফুরি করে খিল ফুলনাবিল্লাহ বলা হলো যে তারা কি আল্লাহর সাথে কুফুরি করে কলাই অক ফিল্লা আসিরা ওই এক ফোন আল তারা তাদের স্বামীদের সাথে কুফুরি করে স্বামীদের স্বামীদের দয়াকে অস্বীকার করে ও এক ফুলনাল এহসান এবং তাদের যে এহসানকে তাদের প্রতি তাদের যে দয়া আছে সেটাকে তারা অস্বীকার করে লাউ আহসান তাইলাহদাহরা কুল্লি যদি তাদের একজন তাহারা কুল্লাম জান্নাত থেকে আঙ্গুরের ঠোকা নিতে চেয়েছিলেন জাহার নাম দেখে ভীত হয়েছেন এর অর্থ হচ্ছে জান্নাত এবং যাহার নাম সৃষ্ট জিনিস যাহ রসুল্লাহ নিজে দেখেছেন অনুরূপ ভাবে সোহিমসলিম বর্ণিত হাদিসে তিনি বলেছেন রসুল্লাহাম বলেছেন ওই মূল নত্তা রয়েছে তার শপথ করে বলছি লাথি তোমার বেশি বেশি করে হাসতে এবং কাঁদতে খুব বেশি কল ও মা রসুল্লাহ তারা বোসাহাম বললেন আপনি কি দেখেছেন কল আর এইতুল জান্নাত আমি জান্নাত এবং জাহান্নাম দেখতে পেয়েছি তিনি দেখে ফেলছেন অর্থাৎ হয়ে আছে ইমানদারের অত্যাত পাখির ভিতরে করে থেকে জান্নাতের গাছের মধ্যে লটকে থাকে হাত্তা ইয়ের ইয়ের যে আল্লাহ ইসাদাম কেয়াম যতক্ষণ না সেটা তার আল্লাহ তালাটাকে ফেরত দিচ্ছেন কেয়ামতের দিন তার শরীরে ফেরত দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেটা জান্নাতের গাছে গাছে বিতরণ করতে থাকে বোঝা যে এটাও হাদিস হাদিসটি কোনো কোনো ইমাম সহি বলেছেন শুধু বোঝা যে তারা জান্নাতে কেউই যায় না তো ঘুরে বেড়াইতে পারে এতটুকু সুযোগ দেওয়া তার আত্মা ঘুরে বেড়ার হচ্ছে জান্নাত তৈরি করে রাখা হয়েছে অনুরূপ ভাবে সহিমে আসছে দেখো এই জান্নাতের দিকে এবং জান্ন যারা যাবে তাদের জন্য আমি যা তৈরি করে দেখি সেটার দিকে তাকান তাকিয়ে দেখো ফাজহা জিব্রিল গেলেন এবং তাকিয়ে দেখলেন وإلى ما عد لَهَا الله لاهلها فيها فهم شكرا الله تعالى جانت زين جاتو ريكو سحيطة و تنين دكت لين فرجاء تنين فيرعيشن فقال وعزتك تنين شبط تنين جبديلش شبط کره جب بلن وعزتك اپنى رجت شبط کره لا يسمع بها أحد إلا دخلها جي اي جانت جاتو منوشي شنب جانت ركواتا شكرا فا امر بالجنة تنين جانت درد آخلو فحفت بالمكاره সেই জান্নাতকে আশেপাশে কষ্টকর জিনিস দিয়ে ঘিরে দেয়া হলো যে সেটা আর ভাষায় প্রকাশ করা আল্লাহ বললেন এরজিয়া তুমি ফিরে যাও ফানজুরা তাকিয়ে দেখো জান্নাতের কি অবস্থা তার ওইলে আমার আয়দ এবং সেখানে আমি যারা সেখানে যাবে তাদের জন্য যা তৈরি করে সেটা তার দিকে তাকিয়ে দেখো তিনি তখন বললেন জিব্রিল আল্লাহ তিনি বললেন যে আল্লাহ আপনার ইজ্জতের শপথ করে বলছি আমার আশঙ্কা হচ্ছে যে এর মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না অর্থাৎ এত বেশি কষ্টকর জিনিস দিয়ে তা ঢেকে দেওয়া হয়েছে অর্থাৎ বিপদ আপদ সমস্যা মানুষের আক্রমণ কত কিছু দিয়ে সেটা ডেকে দেযা হয়েছে তিনি বলেন যে আমার আশঙ্কা হচ্ছে যে কেউই জানাতে যেতে পারবে না তারপর হাদিসে এসেছে সুল্লাহ সাল্লা বলেন সুম্মা আরসাল্লাহ হইলেন্না আল্লাহ তালা তখন জাহান্নাম তৈরি করার ফলে জিবিল জাহান্নাম দেখার জন্য পাঠালেন আল্লাহ সেদিকে দেখো আমি কিরকম জাহার নাম তৈরি করেছি এবং জাহার নাম যারা যাবে তাদের জন্য কি তৈরি করে সেটাও দেখো কলাফায়জর ইহা রসুল্লাহম বলেন গেলেন তিনি জিবরিল তিনি জাহার নামের দিকে তাকালেন জিবিল আমিন তিনি বললেন আল্লাহ আপনার শপথ করে বলছি আপনার ইজ্জতের শপথ করে বলছি লায়াতু আহাদামী আবিহা কেউ যদি কোন শুনে এই জাহান কথা কেউ প্রবেশ করবে সেখানে ফা ও মেরা বিহা ফা হফ বিশাহ এই তখন এই জাহান্নকে চতুর্দিক দিয়ে প্রবৃত্তি দিয়ে প্রবৃত্তি দিয়ে ঢেকে দেওয়া হলো প্রবৃত্তির চায় যে সমস্ত জিনিস খুব মানুষ উপহা মনে হয় যেগুলি পাওয়ার জন্য মানুষ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা রয়ে গেছে এরকম জিনিস দিয়ে সেটাকে ঘিরে দেয়া হলো তারপর আল্লাহ তালা বললেন ইদ হাব ফানজুর ইলাম যাও এবং দেখো এর মধ্যে কি তৈরি করে রেখেছি ফাদাহা বা ফানা সেখানে গেলেন এবং এর থেকে বাঁচতে পারবে না সবাই এর মধ্যে প্রবেশ করবে এই সমস্ত হাদিস থেকে আমাদের স্পষ্ট হয়েছে যে অবশ্যই জান্নাত এবং জাহান্নাম তৈরি করা আছে এবং জান্নাত এবং জাহান্নাম এখনো কাজ আছে বিনা কাজে নয় যারা মনে করে থাকে যে জান্নাত এবং জাহান্নাম কেন আল্লাহ তৈরি করেছেন তারা এর হ্যাকমত বুঝেন না কারণ সেখান থেকে যারা কবর যাবে তাদের জন্য জান্নাতি হলে জান্নাতেরামতের ব্যবস্থা সেখানে থাকবে ফরাসের ব্যবস্থা থাকবে আর সেখানে তুই বিহা তার সুগন্ধ আসবে এবং রও তার আরাম আসবে আর যে যে ব্যক্তি খারাপ হবে তার জন্য সেখানে জাহান্নাম থেকে ফরাস আসবে এবং সেখানে শাস্তি এবং তার জন্য গরম আবহাওয়া গরম হাওয়া এবং সেখানে তার জন্য দুর্গন্ধ আসে থাকবে এটা একটা এটাও একটা একমত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ একমতের মধ্যে আমরা শুধু যতটুকু বুঝতে পারি তা থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই আল্লাহ তালা মা খালক তাহা যা কোনো কিছু অসার তৈরি করেননি এটা আমাদের কি বিশ্বাস করতে হবে সুতরাং অবশ্যই জান্নাত এবং যাহার নাম সৃষ্ট হয়ে আছে এটাই আমাদেরকেই মানানতে হবে অনুরূপভাবে বিষয়টি প্রতিষ্ঠা করার জন্য ইমাম বোকাই রহমতুল্লা তার করব এবং তার যে সৃষ্ট সেটাও তিনি বর্ণনা করব তারপর তিনি এই বিষয়ে বহু হাদিস নিয়ে এসেছেন যা প্রমাণ করছে যে জান্নাত অবশ্যই তৈরি হওয়া জিনিস ঠিক অনুরূপ ভাবে তৈরি হওয়া জিনিস তার মধ্যে একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি তাতে বলা হয়েছে অনুরূপের রসুল্লাহ সাল্লাম জান্নাত এবং জাহান্নাম দেখেছেন সেটা হাদির দেওয়ার প্রমাণিত হয়েছে অনুরূপের রসুল্লাহ সাল্লাহাম জান্নতে উমর উমর উবনে খত আনহু যে বিরাট কসর দেখেছেন বিরাট বাড়ি দেখেছেন জান্নাতে সেটাও রসুল বর্ণনা করেছেন স্বপ্নের মধ্যে তিনি দেখেছেন সেটা এবং সেটা বর্ণনা করেছেন এবং বলেছেন যে তোমার দেখে আমি সেখানে প্রবেশ করি নাই তখন কেঁদে ফেললেন যে আবি রসুল্লাহ ইয় আল্লাহ রসুল আপনার জন্য আমি গায়রাত করব এটা কিভাবে বিশ্বাস করবেন সুতরাং প্রমাণ করে সবই হাদিস থেকে প্রমাণিত হলো অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই জান্নাত এবং জাহান্না উভয়টাই তৈরি করে রাখা আছে অপরাধী থেকে অন্য এক হাদিসে এসে স্পষ্টভাবে লাম্মা খালাকাল জান্নাত কল জিবিল ইহা ফঞ্জুর যে যখন আল্লাহ তালা জান্নাত তৈরি করলেন তখন বললেন যাও জিবিলকে যাও দেখে আসো এসব হাদিস থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে অবশ্যই জান্নাত এবং জাহার্নাম তৈরি করে রাখা আছে এবং এগুলো পরবর্তী তৈরি হবে এরকম নয় যারা বলে যে জান্নাত এবং জাহার নাম তৈরি করা নেই তাদের কি সন্দেহ আমরা আগে বলেছি তাদের কিছু সন্দেহ আছে প্রথমত তারা বিবেকের বিবেককে তারা কাজে লাগাতে চেষ্টা করেছে করেছে তারা যে এখন তৈরি করলে সেটা কিভাবে হবে এই কথা কথাবার্তা তাদের মধ্যে ছিল কেন তৈরি করেছে এখন তো কেউ যাচ্ছে না সর্বশেষ প্রথমত রসুল জানাতে যাবে হাস দিনে বিচারের পরে এখন কেন তৈরি করেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু তাদের এর বাইরেও এই বিবেকের এই যে বিবেক ভুলভাবে ভুলভাবে বিবেককে তারা চালিয়েছে তার বাইরেও তারা সন্দেহ পিছনে ছুটেছে কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়া আয়াত এবং হাদিসকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপব্যাখ্যা করেছে তোর আমরা কয়েকটি উল্লেখ করব এক নম্বর হচ্ছে তারা মনে করে থাকে যদি সৃষ্ট হয়ে থাকে অর্থাৎ যদি যদি জান্নাত এবং জাহ্নাম সৃষ্ট হয় তাহলে এখন তো সেটা কেয়া মতে সেটাকে ধ্বংস করা অনিবার্য হয়ে পড়ে কারণ সব কিছু আল্লাহ তালা সবই ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা বলেছেন কুল্লু সই ইনহা লিকুন ইল্লা আজহা যত কিছুই সৃষ্ট আছে সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ আল্লাহতালার তিনি যা তার জাত এবং তার চেহারা ব্যতীত সবই এগুলি কোনোদিন ধ্বংস হবে না আবার অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন কুল্লু নবসিনটি আত্মাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অনুরূপভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে এসেছে লকিত ইব্রাহিম লাইল তাউরিয়া বি আমি ইব্রাহিম আলাই তালামের সাথে সাক্ষাৎ করেছি যেদিন আমাকে নিয়ে ইসলামের মেরাজ হয়েছিল فقال يا محمد الذين بولسلেন ابراهيم عليه الصلاه هي hey محمد اقرا امتك اقر امتك من السلام ابلار উম্মত কে আমার পক্ষ থেকে সালাম দিবেন ওয়া খবরহুম এবং তাদেরকে জানিয়ে দিবেন ان الجن ان الجنات طيبه التربه যে জান্নাতের মাটি অত্যন্ত সুগন্ধযুক্ত এবং অত্যন্ত ভালো عذابۃ الماء পানি মিষ্টি পানি তাতে রয়েছে وانها قعانুন তার মধ্যে রয়েছে কুচি পাথর و ان غراسه الله আল্হামদুলিল্লাহ আল্লাহাম সেটা আমরা আলোচনা করব তারা দলিল নিয়ে থাকে অনুরূপের বলেন মানকা সুহানিহি গাহরফিল জাননা কেউ যদি বলে সুবহান একটি গাছ রোপন করা একটি খেজুর গাছ রোপন করা হয় তারা এই দুটি হাদিস থেকে এবং আয়াত থেকে তারা দলিল দিচ্ছেন এটা যে যদি সেগুলো তৈরি করা হয়েই থাকে তাহলে সেখানে সেখানে কিভাবে আহ সেগুলো তৈরি গাছের মধ্যে গাছ লাগানোর মানে কি যদি গাছ লাগানোর মানে গাছ লাগানো হয়েই থাকে তাহলে আবার গাছ লাগাবে কি করে আমরা সোমাহ আলহামদুলিল্লাহ বলে এটা তারা বলে থাকেন অনুরূপ তারা বলে থাকেন যে আল্লাহ তালা বলেছেন রিলি আইন দেখা বা আল্লাহর আল্লাহ আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন যদি করুণ তো সামনে করবে এখনো করেন গেল এটা তারা বলে থাকে কিন্তু তারা বুঝেনি দুইটা কারণ একটি হচ্ছে প্রথমত যে আল্লাহ তালা যেই জিনিসগুলো সিঙ্গিয়া ফুটকার মাধ্যমে ধ্বংস করবেন সেগুলো এই অর্থ নয় যে এগুলো তিনি আগে আগে সেগুলো সব কিছু ধ্বংস করে দিবেন আল্লাহর সৃষ্ট সবই ধ্বংস জানা বরং অর্থ হচ্ছে এটা যে যেগুলো অবশ্যই অবশ্যই ধ্বংস লেখা আছে সেগুলি ধ্বংস হবে যেগুলি ধ্বংস লেখা নেয় জান্নাত জাহান্নাম অনুরূপ আল্লাহ তালা তার অন্যান্য সৃষ্টি যেগুলো তিনি ইচ্ছা করেন সেগুলোকে যা তিনি ইচ্ছা করেন সেটা ব্যতীত বাকি যেগুলির উপরে ধ্বংস লেখা সেগুলি ধ্বংস হবে কুল্লু সইন হালক মিল্লা ওয়াজ এর অর্থ হচ্ছে ওয়া এর অর্থ হচ্ছে সবই ধ্বংস হবে মা কাতাবল্লাহ হালাক যেগুলো জন্য আল্লাহ ধ্বংস লেখে সেগুলি ধ্বংস হবে আর যেগুলো ধ্বংস লেখা হয়নি সেগুলি ধ্বংস হবে না আর একটি জিনিস হচ্ছে রাজত্ব ধ্বংস হবে না কেউ কেউ ধ্বংস করেছেন ইল্লা মাউরি দেবোহো যার যারা আল্লাহ তার উদ্দেশ্য নেওয়া হয় সেগুলি ধ্বংস হবে না অর্থাৎ মানুষের আমল ধ্বংস হবে না সুতরাং বোঝা গেল যে সব ধ্বংস হলেও সব ধ্বংস হলেও এগুলো ধ্বংস হবে না जान्न जान ध्वसना जिनका दल से गोपन क्या दवाई रोपन बाढ़ान गाँव अल्लाह तरह प्रतिदिन कुल्लियम शान्न के सूंदर सजान से बंदा जो सूंदर सजिए जान्न और जहान्न के তিনি রাখেন যে ব্যক্তি ভালো কাজ করলে জাহ্নাতকে সাজান খারাপ কাজ করলে তার আল্লা তার জন্য জাহ্নামের শাস্তি বৃদ্ধি করেন সেটা আল্লাহ তালার এটাই তা আল্লাহ তালার আল্লাহ তালার আফল তার আফয়ালের ব্যাপারে তার ফেইলের ব্যাপারে তার কর্মের ব্যাপারে তার কার্যকর কার্যের ব্যাপারে কোনো কার্যকরণ খোঁজা আমাদের জরুরি নয় এবং সেটা পাইলে আমরা গ্রহণ করবো না পাইলেও আমরা ইমান আনতে হবে যে আল্লাহ তালা যা করছেন তার মধ্যে কোনো না কোনো একমত রয়েছে আমাদের বোঝার প্রয়োজন নেই আমরা না বুঝলেও সেটা সত্য বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে দ্বিতীয় অংশ যেটা যে এই আমাদের কখনো সেটা ধ্বংস হবে না নিঃশেষ হয়ে যাবে না এটা তিনি বলেছেন এখানে কয়েকটি জিনিস আমরা দেখতে পাই হচ্ছে যে কেউ কি বিরোধিতা করেছে একটি গ্রুপ আছে যারা বলে এখন তৈরি নয় আরেকটি গ্রুপ আছে যারা বলে যে এক সময় জান্নাত এবং জাহার নাম ধ্বংস হয়ে যাবে নামরুদুল্লাহ জান্নাত এবং জাহার নাম কখনও ধ্বংস হবে না আহমস্লা জমাতার আকিরে হচ্ছে যে জান্নাত এবং জাহার নাম চিরস্থায়ী আমরা দুনিয়াতে যে কাজগুলি করছি এই কাজগুলির শাস্তি বা শান্তি এই দুইটা জিনিসেই চিরস্থায়ী হবে এটা কখনো শেষ হয়ে যাবে না হ্যাঁ এই কথাটাই সলফ সালাহীন সবাই এটার উপরে ইমার আনতেন এটার উপরে তারা বিশ্বাস করতেন তারা সবাই মনে করেন যে জান্নাত এবং জাহার নাম জান্নাত এবং জাহার নাম সেটা চিরস্থায়ী যেভাবে তার আগে এখন তৈরি আছে তা পরবর্তীতে পরবর্তীতেও থাকবে এবং যারা জান্নাতের যারা যাবে তারা যেমন চিরস্থায়ী হবে জাহার নামে যারা যাবে তারা যেমন চিরস্থায়ী হবে জান্নাত এবং জাহার নাম উভয়টাই চিরস্থায়ী হবে এটাও স্বল্পে সালহিনের মত এবং সেই সহ আকিদা এর বাইরে জাহামিয়ারা মনে করে থাকে যে জাহার নাম এক সময় ধ্বংস হয়ে যাবে তাদের এই পক্ষে শক্তিশালী কোনো দলিল নেই তবে তাদের ইল্লত কারণ হিসেবে তারা মনে করে থাকে যে যদি এটা জাহার্নাম সব সময়ের জন্য থাকে বা জান্নাত সবসময়ের জন্য থাকে তাহলে তো যে আল্লাহ তালার তার কর্মস্বাদের সম্বন্ধে বিধান হয়ে যায় কারণ আল্লাহ তালা তিনিও সব সব শেষ তার কোনো শেষ নেই যদি এরকমভাবে জান্নাত জাহার নাম তার কোনো যার কোন শেষ এরকম হয় তাহলে উভয়ের মধ্যে মিল হয়ে গেল সবি দিয়ে তারা সাথে সাথে তাাতিল করল অর্থাৎ প্রথমে তারা তসবী দিল যে আল্লাহর সাথে মিল হয়ে গেল এগুলো যদি চিরস্থায়ী হয় তা আল্লাহ চিরস্থায়ী তো এটা করা যাবে না সুতরাং এগুলিকে বলে যে তারা সেগুলো ধ্বংস হয়ে যাবে নামলা আমরা ইসলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আল্লাহ তাহলে আপনাদেরকে সুস্থ রাখুন ও আখান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ